বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াদ সুপ্রিয় দর্শক বিন্দু আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে যে আমরা যে জান্নাত যেতে চাই সবারই মনে জান্নাতের আশা আছে সবাই চায় যে সে জাননাতে যাক আর মহান আল্লাহ রবুল আলমিন জান্নাত তার বান্দাদের জন্যই তৈরি করে রেখেছেন তবে করানো হাদিসে আমাদেরকে জান্নাত যাওয়ার উপায় কী কি কাজ করলে আমরা জান্নাতে যেতে পারব কি কাজ থেকে বেঁচে থাকলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দেবেন এসব কথা কোরআন হাদিসে আলোচনা হয়েছে আমি আপনাদের সামনে জান্নাত যাওয়ার উপায় বা কি করলে আমরা জান্নাত যেতে পারবো এই সম্পর্কে কয়েকটি কথা রাখব ইনশা আল্লাহ তালা জান্নাত যাওয়ার উপায়ের মধ্যে এটাও জান্নাত যাওয়ার উপায় যে মানুষ তার জীব এবং তার লজ্জাস্থানের হেফাজত করবে মানুষ যদি তার জীব ও তার লজ্জাস্তানের হেফাজত করতে পারে তাহলে এই দুটি জিনিসের হেফাজতের কারণে যে মানুষটি জান্নাতে যেতে পারবে সে কথা বলেছেন বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বোখারি শরীফের হাদিস আল্লাহনবী বলছেন মাইয়দমানলি মা বাইনা লেহিয়াই হে অমা বাইনা রিজলাই হে লাহুল জান্না যে ব্যক্তি আমাকে এই গ্রান্টি দিতে পারবে যে সে তার দুই চোয়ালের মধ্যে যে জিনিসটি আছে তার হেফাজত করতে পারবে দুই পায়ের বা দুই জাঙ্গের মধ্যে যে জিনিসটি আছে সে তার সংরক্ষণ করতে পারবে এই গ্যারান্টি যদি কেউ আমাকে দিতে পারে নবী বলছেন আদমানুল্লাহ আলজানা তাহলে আমি তার জন্য জান্নাতের দাবিন হব আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি কি আছে আমাদের দুই চোয়ালের মধ্যে আমাদের দুই চোয়ালের মধ্যে আছে জীব আর দুই জাঙ্গের মধ্যে আছে স্থান যদি জীব আর লজ্জাস্থানের হিফাজত আমরা করতে পারি আমরা সুরক্ষিত চাবি বহন করতো শক্তিশালী একটি দল এত ধল তার ছিল তার জাতি তাকে বলেছিল খবরদারে অহংকার করোনা আল্লাহ অহংকারী ভালোবাসেন না কিন্তু তার মনে কথা পুষেনি অহংকার প্রদর্শন করল আল্লাহর সাথে বিরাট ধন দৌলতের মালিক হয়ে নিজেকে সে হয়েছিল। আল্লাহ বলছিলেন আমি তাকে তার বাড়ি সহ তার পেশাদ সহ জমিনে ধসিয়ে দিয়েছিলাম ধ্বংস বিনাশ কেন অহংকারের কারণে হযরত লোকমাল আলী সালাম তাই তার ছেলেকে উদ্দেশ্য করে বলেছিল অহংকার বসতো অপরের থেকে ফিরিয়ে নিও না কাউকে ছোট মনে করে কাউকে খাটো মনে করে কাউকে কালো মনে করে কেউ ছোট বংশের কেউ ছোট জাত ইত্যাদি মনে করে নিয়ে তুমি লোকের থেকে মুখকে ফিরিয়ে নিও না হা খবরদার জমিনে অহংকার করে চলাফেরা করবে না যারা অহংকার করে কোন অহংকারীকে আল্লাহ রবুল আলম ভালোবাসেন না প্রত্যেক অবী ঘৃণা করেন অন্যায় কাজ থেকে অশ্লীলতা থেকে নোংরামি থেকে গিবত থেকে চুগলি থেকে পরনিন্দা পরচর্চা কারো মনে দুঃখ দেওয়া কারোর মনে কষ্ট দেওয়া কাউকে ব্যথিত করা ইত্যাদি থেকে যদি আমরা এই দুটি জিনিসকে হেফাজত করতে পারি সুরক্ষিত করতে পারি তাহলে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদের জন্য জান্নাতের জামিন হচ্ছেন গ্যারান্টি দিচ্ছেন আমরা জান্নাত যেতে পারব তাই ভাইরা আমার যদি জান্নাত যেতে চান হেফাজত করুন জীবকে ঘিবুত করবেন না কারো চুগলি করবেন না কারো নিন্দা করবেন না পরচর্চা করবেন না কারো মনে ব্যথা দেবেন না কারো মনে কষ্ট দিবেন না কারো মনে দুঃখ দিবেন না এসব লজ্জাস্থানে হেফাজত করুন ব্যবিচার থেকে অশ্লীরতা নোংরাপি থেকে ইনশা আল্লাহ তালা নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম আপনাকে আমাকে জান্নাত নিয়ে যাবেন তিনি জামিন হচ্ছেন আর বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লা সালাম যা বলেছেন তা সবে সত্য কারণ তিনি যা বলেন সেটা তার কথা না তিনি যা নির্দেশ দেন সেটা তার কথা না তিনি যা করতে বলেন সেটা তার কথা না তিনি যা বলেন তা হচ্ছে আল্লাহ রব্বুল আলিমিনের প্রত্যাদেশ করা কথা আল্লাহ রব্বুল্লা আলিমিনের ওয়হি করা কথা আল্লাহ যা বলতে বলেন তাই তিনি আমাদেরকে বলেন আল্লাহ যা নির্দেশ দেন তিনি আমাদেরকে শোনান যেমন আল্লাহ তারা বলে দিয়েছেন আনিল হাওয়া, ইল্লাহ, নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না তিনি তাই বলেন যা তার প্রতি ওয়াহি করা হয় যা তাকে প্রত্যাদেশ করা হয় তিনি তাই বলেন তো ভাইরা আমরা আমি বলতে চাইছিলাম জান্নাত যেতে চান উপায় বলেছেন বিশ্বলেবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম পথ বলে দিয়েছেন শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই এই কাজ করো জানলা যেতে পারবে জীবের হেফাজত করো লজ্জাস্তানের হেফাজত করো জানলা যেতে পারবে অনুরূপ রাসুলি কারিম সাল্লি সাল্লাম বলছেন ঈদমানুলি সিদ্িন আনফুসেকুম আজমানুল্লাহ কুম জান জাননা তোমরা তোমাদের পক্ষ থেকে ছয়টি জিনিসের গ্যারান্টি দাও আমাকে যে ছয়টি জিনিসের তোমরা হিফাজত করবে সুরক্ষণ করবে এই ছয়টি জিনিস যদি তোমরা হিফাজত করতে পারো যদি সুরক্ষিত রাখতে পারো আমি নবী তোমাদের হয়ে জান্নাতের দাব হব। ছয়টি জিনিস কি কি আল্লাহ নবী বললেন কথা বলবে যখন সত্য কথা বলবে ওদা ও আদ কারো সাথে ওয়াদা চুক্তি করলে তা পূরণ করবে ও আদা তোমেন তোম তোমাদের কাছে আমানত রাখা হলে আমানতের রক্ষা করবে আমানতের খেয়ালত করবে না ওয়াহিদু ফরুজ এখন আর তোমাদের লজ্জাস্তরের হিফাজত করবে অকুফাইম আর তোমাদের হাতকে অন্যের অনিষ্ট করা থেকে কারু অনিষ্ট সাধিত করার থেকে নিজের হাতের হেফাজত করবে এই কয়েকটা জিনিসে যদি তোমরা হেফাজত করতে পারো যদি আমাকে এর সুরক্ষণ রাখার তোমরা দায়িত্ব গ্রহণ করো এর জামিন যদি তোমরা হও তাহলে আমি নবী তোমাদের হয়ে জান্নাতের জাম হচ্ছি এ হাদিস বর্ণিত হয়েছে ভাইর আমার বলছিলাম ছয়টি জিনিসের হিফাজত আমরা করতে পারলে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে আমি তোমাদের হয়ে জান্নাতের জামিন হব তাই যারা আমরা জান্নাত যেতে চাই জান্নাত পেতে চাই জান্নাতের সুখ জান্নাতের স্বাচ্ছন্দ্য ভোগ বিলাস আমরা যারা লাভ করতে চায় আমাদের উচিত হবে এই উপায় গ্রহণ করা এই পথ পথগুলো ধরা যে পথ ও যে উপায় গ্রহণ করলে আমাদের জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন এবং তিনি আমাদের হয়ে জান্নাতের জামিন হচ্ছেন এইভাবে রসুল করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন জান্নাত সে ব্যক্তি যাবে যাকে হত্যা করা হয়েছে নির্যাতিত অবস্থায় যে হত্যা হয়ে গেছে যাকে অন্যায় হত্যা করা হয়েছে নিজের জানের নিজের মালের হেফাজত করতে গিয়ে যদি কেউ হত্যা হয়ে যায় তাহলে সেও জান্নাতে যাবে এ একথা বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রসলুল্লাহ সাল্লাহ তিনি বলছেন মানে কোথলা দুনামি ফালাহুল জানা বুহারি শরীফের হাদিস রসুর করিম সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি তার মালকে রক্ষা করতে গিয়ে মারা যাবে তার মাল রক্ষা করতে গিয়ে যাকে অন্যায় হত্যা করা হবে ফলাহুল জাননা তার জন্য জান্নাত সে জাননাতে যাবে এইভাবে আরো আল্লাহ নবী বলছেন জান্নাতের উপায় কিভাবে মানুষ জাননাতে যাবে যদি কেউ তিনটি জিনিস থেকে মুক্ত হতে পারে বা নিজেকে মুক্ত রাখতে পারে সে ব্যক্তিও জান্নাতে যাবে কথা বলেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কি কি সেই তিনটি জিনিস অহংকার খেয়ানত আর ঋণের বোঝা থেকে যদি কেউ নিজেকে মুক্ত রাখতে পারে আল্লাহ নবী বলছেন মাম্মাতি উন্মিন সালাস যে লোকটা মারা গেল আর সে তিনটি জিনিস থেকে মুক্ত তিনটি জিনিস তার উপরে ছিল না বা তিনটি জিনিস থেকে সে একেবারে পরিষ্কার ছিল কি কি সেই তিনটে জিনিস একটা হচ্ছে মিনাল কিউব অহংকার দুটি হচ্ছে আর গোলুল খেয়ানত আর তিন নম্বর হচ্ছে আর দে অহংকার খিয়ানত। আর ঋণ থেকে যদি মুক্ত থাকে কেউ তাহলে সে যাবে জাননাতে এ কথা বলছেন বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম এহাদিস তিরমিদি শরীফে বর্ণিত হয়েছে আল্লামা আলবাণী রাহমহল্লাহ হাদিসকে শুদ্ধ সহি বলেছেন প্রথমে বললেন অহংকার অহংকার কোনো মানুষের সাজে না মানুষ আমরা সামান্য আল্লাহর সৃষ্টি কেন অহংকার করব। কিসের দাম্বিকতা টাকা পয়সার সৌন্দর্যের বিষয় আরো কিস কিসের বংশের বড় বংশের বলে কি আপনি অহংকার করছেন অনেক টাকা পয়সা আছে বলে কি অহংকার করছেন অনেক বিষয় আছে সম্পর্কে অহংকার করছেন কোরআন খুলে দেখুন আপনার থেকে আরো বড় বড় ধনী দুনিয়াতে এসেছিল কারণে থেকে বড় ধনী দুনিয়াতে কজন এসছে শক্তিশালী একটি দল তার ধনু ভাণ্ডারের চাবি বহন করতো উল্লেখ হয়েছে এখন ছোট্ট একটু বিরতি নিচ্ছি আপনি কি জীবনের ব্যাপারে হতাশ আপনি পথ হারিয়ে দিশে হারা न मानवतार महान संविधान शेख अब्दुर रहमान मदन महा महा महा्रंथ आल कुरान आसन कुरान पढ़ी कुरान बुझी कुरान दिए जीवन गढ़ी देख शुदुम्र पिछटी बांगल् कुरान दिए जीवन गढ़ी रविवार मंगलवार और शुक्रवार रत एगारोटे साढ़े दस टाय भारत परिचर्या छड़ा को जिन सौंदर्ता टीका रखते ठीक तेमें परिचर्या छा एक ममिनो तार लक्ष्य उद्देश्य पुजते मदानी आसन दर्शे देख रियान प्रति सोमवार बुधवार और शुक्रवार रत साढ़े एगारोटे और रत एगारोटारते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 Charajat Choshu Paisutti. He faces. He question. My question is my about... Uh, question is, I, have uh, I have two questions. He listens. He listens.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 করুন পরবর্তী অনুষ্ঠান পুনরায় স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম মানুষ হিসাবে অহংকার আমাদের সাজে না যারা ধন দৌলত বিষয় সম্পত্তি টাকা পয়সার গৈরব দেখায় তাদের জন্য শিক্ষা হচ্ছে কোরআনে কোরআন কোরআনে আল্লাহ তালা কারণের কথা বলেছেন কারণের ধন চাবি বহন করত শক্তি থালী একটি দল এত ধন দৌলত আর ছিল তার জাতি তাকে বলেছিল খবরদারে অহংকার কর আল্লাহ অহংকারী কে ভালোবাসেন না কিন্তু তার মনে কথা পুষেনি অহংকার প্রদর্শন করল আল্লাহর সাথে বিরাট ধন দৌলতের মালিক হয়ে নিজেকে সে আল্লাহ মনে করে নিয়েছিল নাতিজাতান ফলস্বরূপ তার কি হয়েছিল আল্লাহ তালা তাকে খাসাফনা বিহি আবেদারিহিল আল্লাহ আমি তাকে তার বাড়ি সহ তার পেশাদ সহ জমিনে ধসিয়ে দিয়েছিলাম খবরদার তুমি তোমার চেহারাকে দাম্ভিকতা বসতো অহংকার বসতো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 অনুরূপ ভাবে সৌরাতুল ইসরাই মধ্যে আল্লাহ রানা আল্লাহর জমিনে অহংকার করে চলাফেরা করবে না কারণ আল্লাহর জমিনে তুমি যে অহংকার করে চলাফেরা করবে লালতাকাল আর্দা এই অহংকার করে চলাফেরা করে তুমি আল্লাহর জমিনে কোনো ফাটল সৃষ্টি করতে পারবে না পাহাড়ের উচ্চতায় তোমার চারা শক্তি নাই। আল্লাহ যে চাপার বড় পাহাড় বানিয়েছেন সেই পাহাড় মতো উচ্চতায় গিয়ে তোমার কিছু করার শক্তি নেই সৃষ্টি করতেও তুমি পারবে না অতএব সামান্য মানুষ আমরা আমাদের দ্বারাই অহংকার সাজেলা অহংকার আমাদের শোভা পায় না তাই তো হজরত লুকমাল আলী সালামে কথা বলেছিলেন ফিমাশিয়া ওয়কদুদ মিন সৌতিক হিনুল হামির এটাও সোরাকমের আয়াত তিনি তার ছেলেকে নসিহত করে বলেছিলেন সংযত চলাফেরা করবে অহংকার ভরে না দাম্ভিকতার সাথে না একজন মানুষ হিসাবে নম্রতা বজায় রেখে ধীরস্থিরতা বজায় রেখে যেভাবে একটা মানুষ চেয়ে চলতে হয় চলাফেরা করতে হয় ওইভাবে চলাফেরা করবে ওয়কুদ মিন সৌতিক আর আওয়াজ নিচে রাখবে সব থেকে নিকৃষ্ট শব্দ আওয়াজ হচ্ছে না সংযত বজায় রেখে নম্রভাবে কথা বলবে এটা মানুষের উচিত অহংকার মানুষের সাজে না তাই আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ বলেন আজানী আদলাব তুহু রসুল করিম সাল সাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিস আল্লাহ বলছেন আরে ইত সম্মান মর্যাদা এটা আমার লুঙ্গি অলকিবরিয়া ও রিদাই আর অহংকার দাম্ভিকতা আমার চাদর ফমান্না আজানী আদলা তুহ যদি কেউ আমার চাদর নিয়ে এটা করে আমি তাকে শাস্তি দিব অর্থাৎ কেউ যদি অহংকার করে তার মানে হচ্ছে সে আমার চাদর নিয়ে টানটানি করে অহংকার শুধু আমার করা সাজে আমি আল্লাহ আমি সবার মালিক আমি অহংকার করতে পারি কিন্তু মানুষের অহংকার করা সাজে না তাই কেউ যদি আমার চাদর নিয়ে টানটানি করে যদি কেউ অহংকার প্রদর্শন করে আর দপ্ত হু তাকে আমি কঠিন শাস্তি দেব তো ভাইরা আমার বিশ্বনীপি মোহাম্মদুর সাল্লাহাল্লাম বললেন যদি কেউ অহংকার থেকে নিজেকে বাঁচাতে পারে সে জান্নাতে যেতে পারবে আল্লাহনী মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন সে ব্যক্তি জান্নাতে যাবে না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যারো অন্তরে শস্যের দানার পরিমাণ ও অহংকার থাকবে সে জানাতে যেতে পারবে না যেমন আজকে আমরা অভ্যস্ত হয়ে আছি বাম হাতে খাচ্ছি চায়ের কাপ বাম হাতে তারপরে খাচ্ছি বাম হাতে খাবার খাচ্ছি বাম হাতে অনেক কিছু আমরা খাচ্ছি এগুলো আমরা শিখছি আমাদের পাশ্বস্ত অমুসলিম ভাইদের কাছ থেকে সভ্যতা শিখে এই পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে গ্রাস করেছে তাদের সভ্যতা ধারণ আপনার ওঠা আপনার বসা আপনার নিদ্রা আপনার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালিত হবে সব তরিকা পদ্ধতি নিয়ে আসছে ইসলাম আপনি খাবেন কিভাবে আপনি বসবেন কি করে আপনি কোন হাত দিয়ে খাবেন তাও বলে দিয়েছে আমাদের কে ইসলাম যাই ইচ্ছা তাই করতে পারি না যেভাবে চাইবে সেভাবে খাবো চলবে না আল্লাহ আল্লাহন বলছে না এই বাম হাতে শয়তান খাই এটা নোংরা হাত নোংরা জিনিস পরিষ্কার করার জন্য এই বাম হাত ডান হাত ভালো কাজের জন্য ভালো কাজের সবসময় ডান হাত ডান দিক আল্লাহনবী ভালোবাসতেন সবসময় ডান মজিতে প্রবেশ করবেন আগে ডান পা বের হবেন আগে বাঁ পা বাথরুমে যাবেন আগে বাম পাথরুম থেকে বের হবেন আগে ডান পা সময় ডান দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে জি আল্লাহ রসুলের সামনে তাই এক ব্যক্তি বাম হাতে খাচ্ছিল আল্লাহ নবী বললেন ডান হাতে খাও কাল আল্লাহ আস্তা সে লোকটি বলল পারবো না আল্লাহনবী বললেন আস্তা তা সে অহংকার বসত বলেছিল আমি পারবো না আল্লাহনবী বললেন তুমি কখনোই পারবে না সাহাবি বলছেন এরপর থেকে সে তার হাতটা আর কোনোদিন মুখে ওঠাতে পারেনি অহংকার করে বলেছিল আমি পারবো না আল্লাহ নবী বলছে ডান হাতে খাও বলছে আল্লাহ কখনোই পারবে না আর পারেনি কোনোদিন কারণ নবীর তরিকা ডান হাতে খাইতে হবে আল্লাহ নবীর সাথে খাচ্ছিলেন ছোট ছেলে সালাবা ছোট শিশু আল্লাহ নবীর কোলে মানুষ হয়েছেন প্লেটের মধ্যে দেখবে তার পছন্দনীয় জিনিস কোথায় আছে সেখানে হাতটা যাবে সে হাটটা এখানে ওখানে ঘোরাঘুরি করছে হাল্লাল নবী তখন বলছে খাওক আর যা তোমার কাছে আছে সেখান থেকেই খাও এখানে এখানে হাটটা নিয়ে দড়াদি না লোকটা হংকার প্রদর্শন করেছিল আর বলেছিল আমি খেতে পারবো না তো ভাইরা আমার কথা হচ্ছে অহংকার চলবে না সব সবসময় নিজেকে অহংকার থেকে বাঁচিয়ে রাখতে হবে আল্লাহ নবী বলছেন যদি অহংকার থেকে খিয়ান থেকে আর ঋণের বোচা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায় তাহলে জান্নাতে যাওয়া যাবে জি হা আজকে আমাদের মুসলিম সমাজে ঋণের ব্যাপারে মানুষ উদাসীন নেওয়ার ব্যাপারে খুব প্রস্তুত আছে ধার নেওয়ার পর আর শোধ দেওয়ার ব্যাপারে আর তৎপরতা নেই আর তারা হুড়ো নাই গরিবসী এখন চাইতে যাবেন ইনশাল্লাহ আগামী মাসে দিয়ে দিব আবার চাইতে যাবেন আচ্ছা আর কদিন পরে আসেন দিদিবো এইভাবে গেল অবস্থাটা কি হবে সাহাবিরা বলছিলেন আল্লাহ নবীন নামাজে জানা হাজির হতে না জিজ্ঞাসা করতেন এই লোকটার ঋণ ছিল না ছিল না সাহাবিরা যদি বলতেন যে হুজুর ঋণ ছিল কিন্তু শোধ করার ব্যাপারে সে গরিমসি করেছিল দিবো দিবো করে দেয়নি দেওয়ার মতন শক্তি সামর্থ্য ছিল ইচ্ছা করলে দিতে পারত কিন্তু শোধ করেনি আল্লাহনী কি বলতেন সাল্লু আলাসবে তোমরা এর জানাজার নামাজ পড়ে নাও আমি পরবো না যে ঋণ নিয়েছিল শোধ করতে গরিমসি করেছে ঋণ শোধ করেনি তার জানাজা আমি পরবো না তোমরা পড়ে না। ঋণের বোধার কারণে আল্লাহ নবী কি বললেন তার জানাজা আমি পরবো না মনে রাখতে হবে এটা বান্দাদের হক। হকুকুল আর আল্লাহ বান্দাদের হক লাফ করবেন না তাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সতর্ক করেছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে হকুকুল এবাদের ব্যাপারে কোনো গরিবসী না করি বান্দাদের অধিকার যেন আমাদের উপর রয়ে না যায় তো ভাইরা আমার কথা হচ্ছে জান্নাতের মাধ্যম বাতিল জান্নাতের উপায় বলে দিয়েছেন জান্নাতের ওসিরা বিশ্ব নবী মহাম্মদ রসুল্লাহ সেই মাধ্যমগুলো যদি আমরা ধরি ইনশা আল্লাহ আমাদের জন্য জান্নাতের পথ সুগম হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো তুমি আমাদের জন্য জান্নাতের পথকে সুগম করে দাও ও সাল্লো আলা নবীনা মোহাম্মদ ও আল্লাহি সাহাবিহিজমাই Oh! জাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার অনিবার্য আলোকে জীবন বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লাতি তিলাহ এর মাধ্যমে দর্শ হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে ও রাত এগারোটায় ভারতে পিস টিভি বাংলায়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 परीक्षा मदानी हाशिम मदानी देखें पिसला क्यों जीवन सफलता तरिकार জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদব প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে আর সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে বিশ বাংলা